أَو حَن إلَكَكَمَاأَ حَن إِ نُح وََّبينَ مِ بَع وَأَ حَن إِ عِبَضهمَ وَإسماعين وَصْحافَ وَيَعقُوبَ وَ الأسبَطِ وَعس وَأَوبَ وَيونُوس وَيون سَهونَ وَأَتَيْنَا دَاوُودَ وَجَعَلْنَاهُ سُلْطَانًا وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَنَّقُصُّصَهُمْ لن عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا শি নী লি কুণলি নি ভুল পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকির পদচিহ্ন সিরিজটি সামনে ভাবে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস তাদের ত্যাগ ধৈর্য আল্লাহর সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ আলহামদুলিল্লাহ গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এবং আল্লাহ সুবাহর মধ্যে সেই মহা মহাসংলাপ সম্পর্কে যখন আল্লাহ সুহামতা নিজে থেকে সাইদিনা মুসা আল্লাহামের সঙ্গে সরাসরি কথা বলা শুরু করেছিলেন এবং সেই বিষয়টি ছিল এক মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব সাইদিরা সালামের উপরে অর্পণ করার উপলক্ষ সেটা হচ্ছে মুসা সালামের উপরে আল্লাহ সুবাহাল্লাহ নবুত দিলেন ফেরাউনের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য কত পর্বে আমরা কুরআনে কাহিনী বর্ণনার ধরন সম্পর্কে আলোচনা করেছি সেখানে আমরা উল্লেখ করেছি আমরা দেখতে পাই কুরআনে একমাত্র সাঈদিনা ইউসুফ আলাহিসামের কাহিনী বাদে অন্যান্য নবীদের কাহিনীগুলোকে আল্লাহ সুবাহ বিভক্ত করে ভেঙে ভেঙে বিভিন্ন সুরাতে উপযুক্ত স্থানে উল্লেখ করেছেন ঠিক তেমনিভাবে ভাবে আমরা দেখতে পাই সাইদিনা মুসা আলাহিসাল্লাম এবং ফেরাউনের মধ্যে সেই বিতর্ক এই মহা গুরুত্বপূর্ণ বিষয়টিকে আল্লাহ সুবাহ একাধিক সুরাতে উল্লেখ করেছেন তবে প্রধান অংশটিকে আল্লাহ সুহামতালা উল্লেখ করেছেন সুরা আর সুয়ারাতে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 কিন্তু এরপর আমরা দেখতে পাই ফেরাউন যখন সদল বলে মুসা এবং তার বন ইসরায়েল জাতিকে ধাওয়া করেছিল ফেরাউন ছিল যুদ্ধের পোশাকে সজ্জিত তার সমস্ত সৈন্যবাহিনী তারা ছিল যুদ্ধের পোশাকে সজ্জিত কিন্তু বনী ইসরা সেই সময়ে ছিল পলায়ন কারণ তখন আল্লাহ সুবাহতাল্লাহ তাদের উপরে জিহাদের বিধানকে অবতীর্ণ করেননি কিন্তু যখন আল্লাহ সুবাহতাল্লাহ ফেরাউনকে সদল বলে লোহিত সাগরে ডুবিয়ে মারলেন এরপর থেকে আল্লাহ সুহাম্ম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 যখন ইমানদাররা চূড়ান্ত বিজয় অর্জন করেন সামরিকরা মাধ্যমে। এবং ফের মধ্যে সেই বিতর্ককে আমাদের সামনে উপস্থাপন করেছেন আল্লাহ বলেছেন আদ সম্প্রদায় মুরসালিনদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে সামুদ সম্প্রদায় মুরসালিনদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে লুতের সম্প্রদায় মুরসালিনদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে আসহাবুলের সম্প্রদায় রাসুলদের প্রতি এবং ফেরাউনের মধ্যে বিতর্ককে আল্লাহ উল্লেখ করেছেন সেখানে সাহিদিনা মুসা আল্লাহ সাল্লাম সর্বপ্রথম যেই আশঙ্কাকে আল্লাহ সুফমতাল্লাহর কাছে উপস্থাপন করেছিলেন সেটা হচ্ছে ফেরাউন আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করবে হে আমার রব আমার ধারণা হচ্ছে তার আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে আমরা গত বলতে আলোচনা করেছিলাম আল্লাহ মুসা সুযোগ পেয়েছিলেন সেখানে দুইটি আশঙ্কা এবং দুইটি দুর্বলতাকে উল্লেখ করেছিলেন এবং এই বর্ণনায় সুরা সুয়ার থিমের সঙ্গে মিল রেখে আল্লাহ মুসা আলাহিসাল্লাম যখন তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করা হতে পারে এই আশঙ্কাকে ব্যক্ত করেছিলেন সেটাকে ধারাবাহিকতার প্রথমে উল্লেখ করেছেন আল্লাহ সুহামতাল্লাহ কোরআনে বললেন ওয়া ইজ না দা যখন আপনার রব মুসাকে ডেকেছিলেন মুসাকে ডেকে আল্লাহ সুহামতাল্লাহ কি বললেন আনি তিল কাউম ইজ তুমি পাপিষ্ঠ জালিম সম্প্রদায়ের নিকটে যাও কৌমি ফের আউন ফেরাউনের সম্প্রদায়ের নিকট আল্লাহনের কাছে সম্প্রদায়ের কাছে যাও সেই সম্প্রদায়কে আল্লাহ ফেরাউনের সম্প্রদায় হিসেবে চিহ্নিত করেছেন কৌমে ফিরাউন তাদের মধ্যে কি তাকুয়া নেই তারা কি আল্লাহকে ভয় করবে না এই আদেশের জবাবে মূসা কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন তারা প্রতি কয়েক লাইন পর আমরা দেখতে পাবো সাইদিন মুসাইসাল্লাম তিনি বলছেন যে তিনি এই কারণে ভিত ফেরাউনের দলবল ফেরাউন তাকে হত্যা করতে পারে কিন্তু প্রথম ভয় কি ছিল সাইদিনা মুসা বললেন আমি ভয় করছি তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করবে এটা আমাদেরকে বোঝাচ্ছে তিনি মৃত্যুর ভয়ে ভীত ছিলেন না তারা যদি তাকে হত্যাও করে ফেলে এই আশঙ্কা মুসা ছিল না মূসা আল্লাহাম জীবন মৃত্যু নিয়ে ছিলেন না তিনি চিন্তিত ছিলেন তার মিশন নিয়ে যে মিশন আল্লাহ সুবাহ তাল্লা তাকে অর্পণ করেছেন যদি তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে তিনি আশঙ্কা করছেন তার উপরে অর্পিত মিশন তিনি বাস্তবায়িত করতে পারবেন না প্রথম আশঙ্কা যেটা তিনি আল্লাহ সুহামতালের কাছে পেশ করলেন সুরায় সুয়ারাতে প্রথম যে আশঙ্কার কথা আলোচ মহাতালা আমাদের কাছে বর্ণনা করে দিচ্ছেন সেটা হচ্ছে তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করতে পারে দ্বিতীয় বিষয় আলোচ মহাতা বলছেন মুস আলাই্লাম তিনি বললেন এবং আমার তিত্ত বিহবল হয়ে পড়ে আমার মন হতব্বল হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে আমার বক্ষ সংকুচিত হয়ে আসে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 কথার মাধ্যমে সেই বিষয়ের উপযুক্ত জবাব দিয়ে থাকেন অপরদিকে কিছু মানুষের ব্যক্তিত্ব এমন হয় তার প্রচন্ড ভাবে উত্তেজিত না এই জবাব হয়তো তিনি দিতে পারবেন না কারণ মুসা আল্লাহলামের মেজাজ ছিল খুবই করা। নবীদের মধ্যে আল্লাহ সম্মানিত রাসুলদের মধ্যে মৌসা আল্লাহাম তার এই করা মেজাজের জন্য বিখ্যাত অপরদিকে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 যেমন আমরা দেখতে পাবো সামনে আলোচনায় ফেরাউন প্রশ্ন করেছিল স্পষ্ট সুন্দর সুন্দরভাবে ব্যাখ্যা করে রবের পরিচয়কে উপস্থাপন করে দেওয়ার পরও ফেরাউন তার সভাসদদেরকে বিভ্রান্ত করার জন্য উপস্থিত সভাসদদেরকে বিভ্রান্ত করার জন্য ফেরাউন প্রশ্ন করল তাহলে অতীত যুগের তাহলে অতীত যুগের লোকেদের অবস্থা কি হবে রবের পরিচয় জানার পর ফেরাউন প্রশ্ন করছে তাহলে আগের যুগের মানুষেরা তাদের অবস্থা কি হবে মুহিসাল্লাম ধৈর্য ধারণ করলেন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 সাইদিনা মুসাআ সেটাই দিয়েছেন মুসা আল্লাহাম বলেছেন আমার রব বিভ্রান্ত হন না তিনি ভুলেও যান না পূর্বের যুগের লোকেদের বিবরণ কিতাবে লিপিবদ্ধ করা আছে রেকর্ড করা আছে কাজী সাইদিন তিনি আলো মোহাম্মদালার কাছে বলছেন তিনি এই সমস্যা ফিল করেন তিনি অনুভব করেন তার বক্ষ সংকুচিত হয়ে আসে যখন তিনি হতাশ হয়ে যান ফ্রাস্ট্রেটেড হয়ে যান এবং মুসা আল্লাহাম তিনি বললেন এবং আমার দৃহবায় জড়তা চলে আসে মুসাল্লাহ শুমাত্র বক্ষ সংকুচিত হয়ে আসার বিষয়ে বললেন না বরং আরো বললেন যখন তিনি উত্তেজিত হয়ে যান তার কথা জড়িয়ে আসে তার জিহবা ভারী হয়ে আসে যদি ফেরাউন এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে উত্তেজিত করে দেয় তিনি আশঙ্কা করছেন সাইজ মুসাল্লাহাম তার এই দাওয়াতের কাজের জন্য অলরেডি তিনি ফিট তিনি তার বিনয়ের কারণে আল্লাহ সহ কাছে আশঙ্কা হিসেবে এই বিষয়গুলোকে পেশ করছেন তিনি বলছেন আমার জিহবাহ জড়তা চলে আসে তিনি তার মিশনের কথা চিন্তা করছিলেন যদি আমার দৃহবায় জড়তা চলে আসে যদি আমার বক্ষ সংকুচিত হয়ে আসে যদি আমি সঠিকভাবে বলতে না পারি তাহলে কিভাবে আমি করতে পারব। এই কারণে নিজের উচ্চ চরিত্র এবং বিনয়ের কারণে তিনি নিজের কাছে পেশ করেছেন আল্লাহ সুহামতালা এমন ব্যক্তিদের কি নির্বাচিত করেছেন যারা এই নবুয়তের মহাদায়িত্বের জন্য যথার্থভাবে উপযুক্ত এবং মুসল সালামের এই বিনয় তার উপযুক্ততাকেই প্রমাণ করছে তার যোগ্যতাকেই আমাদের সামনে পেশ করছে মুসা আল্লাহিস্লাম তিনি বললেন এই কাজে হারুন কেউ অংশীদার করে দিন তিনি আল্লাহ করলেন তাকেই নয় হারুন সদস্য তার আপন ভাই তাকেও যেন এই দায়িত্বের কিছু অংশ দেওয়া হয় এরপর মুসা কি বললেন মুসা আলাহাম বললেন আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে আমি আশঙ্কা করছি তারা আমাকে হত্যা করে ফেলবে আমাদের আলোচনায় আমরা উল্লেখ করেছিলাম মুসাআসালামের সামান্য ঘুষির আগাতে অনির্সাকৃতভাবে মুসা আল্লাহ সেখানে এক ব্যক্তি নিহত হলো এবং ফেরাউনের লোকজন দলবল তারা এই দুর্ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করলো এবং মূসা আলাহিস্লামের উপরে গ্রেপ্তারি পরোয়ানা এবং তাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল কাজেই মূসা আল্লাহিস্লাম যখন বললেন আমি আশঙ্কা করছি তারা আমাকে হত্যা করবে আল্লাহ সুহামতাল্লাহ কি জবাব দিয়েছিলেন আল্লাহ সুহামতাল্লাহ বললেন কাল্লা কঠিন ভাবে আল্লাহ সুহাম না করে বলে দিলেন কক্ষনো নয় তারা তোমাকে হত্যা করবে আল্লাহ বললেন কাল্লা কখনো নয় তোমরা উভয়ে যাও আল্লাহ সুহামতাল্লাহ বললেন কাল্লা কখনোই নয় তোমরা উভয়ে যাও আমার আয়াত সহকারে আমি তোমাদের সাথে থেকে সেই কথা শুনব সুবহান্লাহ মুসা আল্লাহাম আশঙ্কা পেশ করেছিলেন যে ফিরাউন। এবং তার সৈন্য সামন্তস্কর তাকে হত্যা করতে পারে কারণ তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে। আছে তাদের একটি যুক্তি করার জন্য। এবং এর আমরা দেখতে পাই ফেরাউন যখন রাষ্ট্রীয় নিয়ম তৈরি করে শিশু সন্তানদেরকে পুত্র সন্তানদেরকে জবাই করছিল শুধুমাত্র মোসা আল্লাহিস্লামের ভয়েই সে মোসা আলাহিস্লামের জন্মের আগের থেকেও যখন সেই স্বপ্ন সে দেখেছিল তখন থেকে সমস্ত বনি ইসরায়েলের মধ্যে জন্মগ্রহণকারী পুত্র সন্তানদেরকে সে জবাই করছিল একটাই উদ্দেশ্য যেন মুসাও একজন সন্তানের যায় যেন যাকে মারার জন্য এতদিনের আয়োজন ছিল এত বনী ইসরা হত্যা করল অথচ আলাহ সাল্লাম যখন ফেরাউনের সামনে ভরা মুজলি সে ফেরাউনের দরবারে দাঁড়িয়ে থেকে বিতর্ক করলেন ফেরাউনের লোক লস্করদের কাছে আগেই এই বিষয়ে স্পষ্ট হয়ে গিয়েছিল যে মোসা আল্লাহিস্লাম তিনি বনী ইসরায়েলের একজন সদস্য যাকে ফেরাউন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 মোসা আল্লাহ সাল্লাম যখন ফেরাউনের কাছে দাওয়াত উপস্থাপন করলেন ফেরাউন বিতর্কে প্রকাশ্য পরাজয় বরণ করল সে মূসা আলাহিসাল্লামকে হত্যার বিষয়টি ভুলে গেল এবং ফেরাউন বলতে শুরু করলো আমি তোমাকে কারাগারে নিক্ষেপ করব শুধুই কারাগার হত্যা কেন নয় আল্লাহু একবার আল্লাহ সুবাহ তাল্লাহ কিভাবে মূসা আল্লাহামকে নিরাপত্তা দিয়েছিলেন সেই বিতর্কের কারণে পরিস্থিতি এমনভাবে আল্লাহ সুবাহতাল্লাহ বদলে দিয়েছিলেন মুসাকে হত্যা করার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গিয়েছিল আদর্শগতভাবে ভাবে পরাজিত করা মুসাকে মিথ্যাবাদী সাব্যস্ত করা তাকে জাদুকর সাব্যস্ত করে তার দাওয়াতের প্রভাব থেকে ফেরাউনের দলবল লোকজন এবং গুরুত্বপূর্ণ সভাসদকে বিরত করে রাখা এই বিতর্ক এতটাই শক্তিশালী ছিল এবং এমনভাবে সাইদিনা মূস আল্লাহ সাল্লাম তার বক্তব্যকে তার দাওয়াতকে পেশ করেছিলেন ফেরাউন তার অন্তরে এই সত্যকে গ্রহণ করতে বাধ্য হয়েছিল যদিও বাইরের আচরণে সে প্রকাশ্য কুফুরি করেছে আল্লাহ কুরআনের মাধ্যমে তাদের অন্তরের খবর আমাদের সামনে জানিয়ে দিয়েছেন আমরা জানি না তাদের অন্তরে কি ছিল কিন্তু আল্লাহ তাল্লাহ তিনি জানেন সেই ফেরাউন এবং তার লোক অন্তরে সত্য কি ছিল আল্লাহ সুহাম তাল্লাহ বলেছেন তারা অন্যায় এবং অহংকার করে আয়াতুল মুফসিদিন অতএব দেখুন অনর্থ সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল আল্লাহ মত নিজে থেকে যে সংলাপ শুরু করেছিলেন সাঈদিনা মুসা আলাহিসাল্লামকে সেই পর্বতে নিয়ে আসার মাধ্যমে সাল্লাম যে দোয়া করেছিলেন আল্লাহ সুহামতাল্লাহ সেই দোয়াকে মঞ্জুর করেছেন হারুন আল্লাহিসাল্লামকেও রিসালাতের কাজে আল্লাহ সুহামতাল্লাহ অংশীদার করে দিয়েছেন আল্লাহ বলেছেন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 আল্লাহ সুবাহতাল্লাহ তিনি বলছেন আমি ইন্নামা আকুম মুস্তুন আমি তোমাদের সাথে আছি আমি তোমাদের কথাকে শুনব। এর মানে এই নয় যে সত্যাগত ভাবে আল্লাহ সুবাহ সেখানে চলে আসবেন বরং আল্লাহ সুবাহ যে স্থানে অবস্থান করছেন সেখানের থেকেই তিনি এই বক্তব্যকে শুনতে পারবেন মূলত এর মাধ্যমে আল্লাহ সুবাহতাল্লাহ তার নৈকট্যকে বোঝাচ্ছেন তিনি মুসাল্লাম যেন ফিল করেন আল্লাহাম তাল্লাহ তার সাথেই আছেন আল্লাহ সুবাহ এই কথাকে শুনছেন আল্লাহ সুহামতাল্লাহ তাকেই সাহায্য করবেন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 রাউনের কাছে তোমরা উভয়ে যাও সকুলা উভয়ে বলো তিন না রাসুল রাব্বিল আলামিন আমরা উভয়ে একজন রাসুলের মতো আমরা উভয়ে আমাদের বিশ্বজাহানের রব রাবুল আলামিনের প্রেরিত বার্তাবাহক তার বার্তা নিয়ে আমরা তোমার কাছে এসেছি আমরা নিজে থেকে তোমার এখানে আসিনি তার পাঠানো বার্তা নিয়ে আমরা তোমার কাছে এসেছি এবং লক্ষণীয় আমরা এখানে দেখতে পাই আল্লাহ সুহামতাল্লাহ যে বিষয়কে বলতে বলেছেন ইন্না রাসুল অথচ তারা গিয়েছেন দুইজন এখানে আল্লাহ সুতল্লা বহু বচন কে ব্যবহার করেননি আল্লাহ সুবাহ এক বচন শব্দ ব্যবহার করেছেন এর অর্থ মুসা এবং হারুন আলহিম সাল্লাম তাদের দায়িত্ব এক যেন তারা একজনই রাসুল তাদেরকে যেন পৃথক করা যাবে না ইন্না আলামিন। আলামিনের কাছে তুমি বনি ইসরা আমাদের সাথে ছেড়ে দাও বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও সুতরাং দুইটি বিষয়কে আল্লাহ মহাম্ম ফেরাউনের সামনে পেশ করতে বলেছেন প্রথম যে বিষয় আল্লাহ বলতে বলেছেন সেটা হচ্ছে আমরা রাবুল আলমিনের প্রেরিত বার্তা বাহক দ্বিতীয় বিষয় আমাদের সাথে বনে ইসাইলকে ছেড়ে দাও আমরা জানি ফেরাউন যে জাতিকে দাস হিসেবে ব্যবহার করছিল তার রেখে তারা হচ্ছে বনে ইসা মহিল্লাম সে বনে ইসালের একজন সদস্য তিনি দাবি নিয়ে এসেছেন বনে ইসাইলকে ছেড়ে দিতে হবে মুক্ত করে দিতে হবে তাদের উপরে শাস্তি দেওয়া যাবে না অত্যাচার করা যাবে না খুবই মারাত্মক দুটি দাবি একদিকে ফেরাউন নিজেকে রব দাবি করেছে সেখানে মুসা এবং হারুন আলহিম তার এসে বলেছেন আমরা এসেছি বিশ্বজাহানের রবের কাছ থেকে তুমি তোমাকে রব দাবি করেছে আমরা এসেছি বিশ্বজাহানের রবের কাছ থেকে আমরা দেখতে পাই আল্লাহ সুহাম তাল্লাহ মুসা এবং ফেরাউনের মধ্যে সংলাপকে উল্লেখ করার সময় তার ঠিক আগে অধিকাংশ সুরাতে আলোচিত হয়েছে আল্লাহ সুহামতাল্লাহ মুসা আল্লাহামকে কি বললেন তার ঠিক পরে একটা ট্রানজিকশন আমরা দেখতে পাই যেখানে আল্লাহ সুহাম্মাল্লাহ বলছেন মাঝখানের বর্ণনাকে আল্লাহ উল্লেখ করেননি বরং ফেরাউন যে জবাব দিয়েছে আল্লাহ যা বলতে বলেছেন ফেরাউন যা জবাব দিয়েছে সরাসরি সেখানে আল্লাহ সুমতাল্লাহ আমাদেরকে নিয়ে যাচ্ছেন সুরা আরফে আমরা দেখতে পাই মূসা তিনি বলেছেন আল্লাহর কাছ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি সুদৃঢ় সুতরাং স্পষ্ট হয়ে গেল মনসা হুবু তাই বললেন যে আল্লাহ সুভাতকে বলতে বলেছেন দরবারে মনসা আল্লাহ সাল্লাম হারুন আলাহিসাল্লামের সাথে দশ বছর পরে ফিরে এসে যিনি একসময় ফেরাউনের পালক পুত্র ছিলেন তিনি ফেরাউনের সামনে ফেরাউনের দরবারে এসে দাওয়াত দিচ্ছেন এবং বলছেন আমি এসেছি বিশ্বজাহানের রবের পক্ষ থেকে আমি একজন আমার কাছে বিশ্বজাহানের রব আল তিনি তার বার্তা প্রেরণ করেছেন এই দৃশ্যটি উচিত এমনভাবে কল্পনা করা উচিত যেন আমরা সেখানে উপস্থিত একজন সদস্য এই দৃশ্যকে যদি আপনি দরবারের একজন প্রহরীর অবস্থান থেকে বুঝেন সেখান থেকে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন সেই সময়ে মনসাল্লা সাল্লামের বিরুদ্ধে পরিস্থিতি ছিল কতটা প্রতিকূল পরিস্থিতি ছিল সেখানে তারা হাস্য বিদ্রুপ শুরু করলো তামাশা শুরু করলো তামাশা শুরু করলো বিদ্রুপ শুরু করল কটাক্ষ করা শুরু করলো এতগুলো বছর পালিয়ে থাকার পরে তুমি তোমার ভাইকে নিয়ে ফিরে এসেছ আর দরবারে এসে বলছো তুমি নাকি নবী ফেরাও নিজেকে রব দাবি করেছে তার সঙ্গে যে তোমাকে লালন পালন করেছে সে তোমার তার বাড়িতে তুমি বড় হয়েছো সে তোমাকে লালন পালন করেছে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 যিনি পলাতক ছিলেন যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে যাকে হত্যার পরামর্শ করা হয়েছিল সেই মুসা আলাহিসাল্লাম রাজ্যের সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়ে স্থানে ফেরাউনের প্রাসাদ সেই প্রাসাদে তিনি কিভাবে গেলেন সেখানে কি ঘটনা ঘটল সেই বর্ণনা আলো সফমতাল্লাহ তিনি আমাদেরকে দেননি মুসা আলাহিসাল্লামের কাহিনীর অনেক বিষয় আল্লাহ সুফমতাল্লাহ বিস্তারিত বর্ণনা দিয়েছেন কিন্তু এতগুলো বছর পর ফিরে এসে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 সেই বর্ণনা আল্লাহ সোহামতাল আমাদেরকে দিচ্ছেন শাসক, ফেরাউন তার সাের দিকে পলাতক আসামি ফেরাউনের পালক পুত্র মুসাফির এসেছে আর মুস্তাত সেই বনির একজন সদস্য সব থেকে নিত্য যে জাত সমাজের দাস শ্রেণী সেই একটা লোক।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 ধূর্ত রাজনীতিবিদ নিজের সিংহাসনে উঁচু আসনে বসে আছে তার সভাসদরা মুসার দিকে তাকিয়ে বিদ্রোপ করছে কটাক্ষ করছে তাচ্ছন্ন করছে পরিস্থিতি ফেরাউনের অনুকূলে ফেরাউন পরিস্থিতির সুবিধাকে কাজে লাগালো মুসার দিকে তাকিয়ে সে বলল আল্লাহ সুম্লা বলছেন ফেরাউন বলল ফেরাউন বলল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 সাইদরা মূস আলাহাম হারুন আলাামকে সাথে নিয়ে ইমানের দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে গিয়েছেন রাসুল হিসাবে ফেরাউন মুসা আলাহিসাল্লামকে বলছে ও আন্তা মিনাল কাফিরিন। আর তুমি তো কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত ফেরাউন মুস আলাহামকে কাফের বলছে অস্বীকারকারী অর্থে তাকে ফেরাউন কাফের বলছে বাস্তবে আমরা দেখতে পাই কি বর্তমান যুগেও এক ফেরাউনের মৃত্যু সে তো মোসা আলাহ্লামের সময়ই হয়েছে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 রাজনৈতিক নেতা নেত্রীরা যাদের মধ্যে ইসলামের বিন্দু মাত্র কিছু নেই তারা বিভিন্ন সময় বলতে শুরু করে এই লোকেরা ইসলাম বুঝে না তারা ইসলামের বিরুদ্ধে তারা ধর্মদ্রোহী অশান্তি সৃষ্টিকারী একই ভাবে আমরা দেখতে পাচ্ছি ফেরাউন সে মুসা আল্লাহ সাল্লামকে বলছে তুমি তো কাফের ওয়ান তামিনাল কা ফিরিন আল্লাহ সুবাহতাল্লাহ যখন মুসা আল্লাহ সাল্লামের সঙ্গে কথা বলেছিলেন সেইখানে আমরা উল্লেখ করেছিলাম সেই সংলাপে শেষের দিকে আল্লাহ সুবাহতাল্লাহ জীবনে দুই কে উল্লেখ করেছিলেন আল্লাহ করে সেই বক্তব্য শেষ করেছিলেন তুমি তোমার সেই কাজ যা করার তা তো করেছ অর্থাৎ তুমি একজন ব্যক্তিকে হত্যা করেছিলে এবং এই বিষয়গুলো সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি কি হবে এই বিষয়গুলোকে কিভাবে দেখা দরকার সেই প্রসঙ্গে আল্লাহ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 সুতরাং কৃতিত্বের দাবিদার আল্লাহ থেকে কাজেই ফেরাউনের সেই ধূর্ত কৌশল এখানে খাটবে না তিনি মূসাল্লাহলামকে ঘাবড়ে দেওয়ার চেষ্টা করছেন ফেরাউন মুসাল্লাহ সাল্লামকে ঘাবড়ে দেওয়ার চেষ্টা করছে ব্যক্তিত্বকে অপমান করে সেই অপরাধের কথা স্মরণ করিয়ে দিয়ে সেটা এখানে কার্যকর হবে না এরপর আসুন দেখি মুসা আলাহ সাল্লাম তিনি সেখানে এই দুটি বিষয় নিয়ে কি জবাব দিয়েছিলেন মুসা আল্লাহ সাল্লাম জবাব দিলেন তিনি বললেন সেই অপরাধ আমি তখন করেছিলাম যখন আমি বিভ্রান্ত হয়েছিলাম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 এতদিন ফেরাউনের বাড়িতে বড় হলেও এর আগে মুসালাম এই বিষয় নিয়ে কথা বলেননি কারণ এই দায়িত্ব মুসাল্লাহাম বলেছেন বিচক্ষণতা এবং আমাকে তাদের মধ্যে একজন করেছেন যাদেরকে তিনি রিসালাতে দায়িত্ব প্রদান করেন যাদেরকে তিনি রাসুল মনোনীত করেন দরবারে এসে প্রথম যে কথা সাইজরা মুসাল্লাহসাল্লাম বলেছেন সবার প্রথমে যে বিষয়কে উপস্থাপন করেছেন সেটা হচ্ছে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 কিসের অনুগ্রহ অতিলকা নিয়ামাতুন তুমি যে নিয়ামতের কথা আমাকে স্মরণ করিয়ে চাচ্ছ কিসের নিয়ামত কিসের অনুগ্রহ ফেরাউন যদি বনে ইসরায়েলের শিশুদেরকে হত্যা না করত। করতাম তিনি নিজের বাড়িতে বাবার কাছেই বড় হতে পারতেন কাজেই মৌসা আল্লাহাম সেভাবেই জবাব দিলেন তিনি স্বীকার করলেন তিনি ফেরাউনের বাড়িতে বড় হয়েছেন কিন্তু সেটা কিসের বিনিময়ে আন আবাত্তা বনি ইসরা বনে ইসরায়েলকে নিজের গোলাম বানিয়ে রাখার পাপ মোচনের জন্য একজনকে লালন পালন করার কথা স্মরণ করিয়ে দিয়ে অনুগ্রহ করার কথা স্মরণ করিয়ে দিয়ে ফেরাউন কি বাকি সমস্ত জাতিকে করাকে বৈধ নির্যাতন ফেরাউন যে যুক্তির মাধ্যমে সালামকে বিব্রত করার চেষ্টা করছিল সাইদিনা মুসা্লাম সেই যুক্তি দিয়েই ফেরাউনকে বিব্রত করে দিলেন তিনি প্রশ্ন করলেন অতিলকা নিয়ামাতুন এবং সেই নিয়ামতের কথা সেটা কি বনি ইসাইলকে নিজের গোলাম বানিয়ে রাখার পাপ মতনের জন্য ছিল বলতে পারি।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 ফেরাউন নিজেকে তাদের কাছে এমনভাবে উপস্থাপন করে যেন ফেরাউন আসলেই এক মহান বুদ্ধিমান নেতা যেন তার ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় কিন্তু তার সমস্ত আয়োজন ভেঙে গেল সাইদিনা মুস আল্লাহ সাল্লাম দাঁত ভাঙা জবাব দিলেন যে দুইটি বিষয়েকে উল্লেখ করে ফেরাউন মুসা আলাহ্লামকে অপমানিত করতে দিয়েছিল তার মধ্যে প্রথম বিষয় সে বলেছিল মুসা আলাহ সাল্লামকে লালন পালন করার কথা এবং মূসা আলাহিসাল্লামকে সে তার অনুগ্রহ নিয়ামদের কথা স্মরণ করে দিতে যাচ্ছিল দুই নম্বরে সে মূসা আলাহিস্লামকে ভীত করতে যাচ্ছিল মিশরীয় সেই ব্যক্তির নিহত হওয়ার মাধ্যমে ব্যক্তি নিহত হওয়ার ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে মৌসাখাম সাহসিকতার সঙ্গে সেই স্বীকার করলেন তিনি বললেন আমি পরিস্থিতি স্বীকার ছিলাম আমি সেই সঙ্গে বিভ্রান্ত হয়েছিলাম এবং তার আগে মৌসা আল্লাহিস্লামকে লালন পালনের কথা স্মরণ করিয়ে দিয়ে ফেরাউন নিজেকে একজন অনুগ্রহকারী ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে চেয়েছিল বিনিময়ে সমস্ত বনি ইসরায়েল জাতিকে নির্মমভাবে অত্যাচার নিপীড়ন করার কথাকে তুলে ধরেছেন কাজে ফেরাউন মূল প্রসঙ্গ থেকে সরে গিয়ে যে সাইড ইস্যুগুলোকে সামনে আনতে চেয়েছিল মুসা আল্লাহামকে অপমানিত করার জন্য ভীত করার জন্য সাইদিনা মোসা আলাাম সেই সাইড ইস্যুগুলোকে এমনভাবে জবাব দিলেন এমনভাবে কথাকে শেষ করলেন যা সেই মূল ইস্যুগুলোকে ফেরাউনের সামনে উপস্থাপন করল মুসা আলাহিস সর্বশেষ কি কথা বলেছিলেন মুসা আল্লাহলাম বলেছেন আন আবাত্তা বনি ইসরা তোমার আমার প্রতি করা সেই তথা কথিত অনুগ্রহ এটা কি বনি ইসরায়েলীদেরকে গোলাম বানিয়ে রাখার বিনিময় ছিল কাজেই বনী ইসরায়েলের প্রতি ফেরাউন যে নির্যাতন করছে অত্যাচার করছে সেই ইস্যুকেই ফেরাউনের সামনে মুসা আলাহাম উপস্থাপন করলেন তার সামনে ঠেলে দিলেন দেওয়ার পালা মুসা্লাম তার নিজের দুইটি দাবির উপরে দুই দফা দাবির উপরে অটল রয়েছেন ভিন্ন খাতে কথাকে ঘুরানোর চেষ্টা করে আর কোন লাভ নেই মোসাল্লা সাল্লাম যা বলছেন ঠিক সেটাকে জবাব দিতে হবে ফেরাউনকে লক্ষ্য করি ফেরাউন সে কি বলছিল ফেরাউন যখন দেখল তার অন্য কোন বিষয় নিয়ে কথা বলার সুযোগ নেই তার ছিল্লের উপহাসের সুরে বিদ্রূপের সুরে সে প্রশ্ন করল আল্লাহ বলছেন ফেরাউন বলল ওমা রব্বুল আলামিন রাব্বুল আলামিন আবার কি জিনিস রাব্বুল আলামিন এটা আবার কি ফেরাউন প্রশ্ন করতে পারতো অমান রাব্বুল আলামিন কে তোমার রব কে সেই রাব্বুল আলামিন ফেরাউন তাচ্ছিল্যের স্বরে বিদ্রুপের সুরে প্রশ্ন করল অমা রব্বুল আলামিন। রাব্বুল আলামিন এটা আবার কি জিনিস যেন এই বিষয়টির কোনো অস্তিত্বই নেই জুহান আল্লাহ ফেরাউন এমন ভাব করল এমনভাবে প্রশ্ন করল যেন এটা একটা অবাস্তব প্রশ্ন রব আবার কে অমা রব্বুল আলমিন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 তিনি এই জমিনেরও সার্বভৌমত্ব বা চূড়ান্ত আইনদাতা তখন এই বাতিল রবেরা তাগুতেরা বিদ্রুপের সুরে প্রশ্ন ছুড়ে দেয় ঘাড় ঘুরিয়ে তাকায় প্রশ্ন করে অমা রাব্বুল আলামিন রাব্বুল আলমিন আবার থেকে আসলো। রাব্বুল আলমিন কে নয় এটা আবার কি জিনিস এই আসমান জমিন সবকিছু মালিকানা রাজত্ব একমাত্র আল্লাহ সুহামত আল্লাহর এই সত্যকে গোপন করার জন্য এই তাগুতেরা জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে আল্লাহর নাম কি পর্যন্ত মুছে দিতে চায়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 সুরার সুহার বর্ণনায় আমরা দেখতে পাচ্ছি ফেরাউন অহংকার অধ্যত্ত প্রকাশ করেছে অপর দিকে সুরা তহার বর্ণনাতে আমরা দেখতে পাচ্ছি ফেরাউন কিছুটা বিনত হয়ে প্রশ্ন করছে তবে তোমাদের রপ কে হেমুসা এই সমস্ত অবাধ্য অহংকারীদেরকে নত করার জন্য কি বলতে হবে আলাস মহামতাল মুসাকে শিক্ষা দিয়েছেন যদি তাদের জন্য সুসংবাদ যথেষ্ট না হয় তাহলে সতর্ক বার্তাকে পেশ করতে হবে ভারসাম্য রক্ষা করে দাওয়াত দিতে হবে সাইজ নামু সালসাল্লাম বললেন আমাদের কাছে এই অহিন আজির করা হয়েছে যে ব্যক্তি মিথ্যারোপ করবে এবং মুখ ফিরিয়ে নিবে তার উপরে আজাব করবে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফেরাউন নত হতে বাধ্য হলো সে প্রশ্ন করল ফামান রব্য কুমা তবে তোমাদের রবকে হে মোসা এবং এই দুইটি সুরার সমন্বয় উভয় প্রশ্নের সমন্বয় আমাদের সামনে প্রমাণ করে রবের পরিচয় নিয়ে বেশ কিছু সময় ধরে সাহিদ না মোসা এবং ফেরাউনের মধ্যে আলাপ হয়েছিল আল্লাহ মহামতালা তিনি সব ভালো জানেন শুরুতে ফেরাউন একদে মি অবাধ্যতা অহংকার পেশ করলেও শেষে সে রবের অস্তিত্ব স্বীকার করতে বাধ্য হয়েছে যখন মুসা আল্লাহ সাল্লাম আজাবের সংবাদ তাকে জানিয়ে দিয়েছেন যদি তুমি একটি মিথ্যারপ করো মুখ ফিরে নাও তোমার উপর আজাব পড়বে এটা আমাদের কাছে নাদিল করা হয়েছে ফেরাউন বলতে বাধ্য হল ফামান রব্ব কুমা তবে তোমাদের রব কে হে মুসা আলাহ্লাম এই সুযোগটাই চাচ্ছিলেন তিনি চাচ্ছিলেন ফেরাউনের দরবারে রবের পরিচয়কে তাদের সামনে পেশ করে দেবেন সত্যিকারের রব সম্পর্কে তাদের জন্য অন্তরে কোন সন্দেহ না থাকে কথা বলার সুযোগ আল্লাহ সাল্লাম তিনি এই দরবারে তর্ক করতে আসেননি তিনি এসেছেন আমন্ত্রণ জানাতে দাওয়াতের অর্থই হচ্ছে আহ্বান করা আমন্ত্রণ দেওয়া মুসা আল্লাহ সাল্লাম সেই উপযুক্ত জবাবটাই দিলেন যে এই জবাব ফেরাউনকে সব থেকে বেশি কাবু করবে ঘায়াল করে দিবে সুরাসুহারা থেকে আমরা দেখতে পাই মোসা আল্লাহ সাল্লাম তিনি রবের পরিচয় পেশ করে তিনি বলছেন বললেন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 তিনি শুধুমাত্র তোমারই রব নন বরং তিনি হচ্ছেন রব্বু সামা ওয়াতি আর্ধ তিনি ওই আসমানের রব ওই জমিনের রব এবং তিনি আরো বললেন অমা বাইনা হুমা এবং আসমান ও জমিনের মাঝে যা কিছু রয়েছে সেগুলোর রব হচ্ছেন আল্লাহ সুবহানা ইন কুন্তুম মো কি যদি তোমরা নিশ্চিত প্রমাণ চাও সালাম বলছেন ইন কুন্তুম যদি তোমরা নিশ্চিত প্রমাণ চাও এখানে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 সাইদানা মুসা আলাহ্লাম তিনি যখন দরবারের প্রধান ফেরাউনের সাথে কথা বলছেন স্বাভাবিকভাবেই সেই বক্তব্য সবার উদ্দেশ্যে সবাই সেই বক্তব্য শুনছে কারণ সভার যিনি প্রধান তার প্রতি উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে সেই বক্তব্যকে সবাই শুনছে এবং তারাও ফেরাউনের মতো চিন্তাধারায় বিশ্বাসী কাজেই আসমান এবং জমিনের সত্যিকারের রবকে এটা নিয়ে তাদেরও সন্দেহ থাকার কথা সেই কারণে সাইদিনাম মুসা আল্লাহ সাল্লাম সবাইকে উদ্দেশ্য করে জবাব দিলেন ইনকুন্তুম্ম কিন যদি তোমরা নিশ্চিত প্রমাণ চাও যদি তোমরা জানতে চাও সত্যিকার রবকে এটাই হচ্ছে সেই রবের পরিচয় প্রথমে ফেরাউন রবের অস্তিত্বকে অস্বীকার করতে যাইছিল অমা রব্বুল আলামিন পরবর্তীতে সুরা তোহার বর্ণনা থেকে আমরা দেখতে পাচ্ছি যখন মোসা আলাহ সাল্লাম আজাবের হুমকি জানিয়ে দিলেন ফেরাউনের সামনে ফেরাউন কিছুটা ভীত হল তখন সে কোমলভাবে প্রশ্ন করল কলা ফামান রব্বু কুমা ইয়া মোসা তবে তোমাদের দুজনের পালনকর্তা কে হে মোসা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 মুসার আগের উত্তর শেষ হওয়ার আগেই নতুন প্রশ্ন করল ফেরাউন বলল তাহলে আগের যুগের লোকেদের অবস্থা কি হবে অতীত যুগের লোকেদের অবস্থা কি বাপ দাদাদের অবস্থা কি হবে সহজেই বোঝা যাচ্ছে যিনি সমস্ত আসমান জমিনের স্রষ্টা তিনি রব্বুল আলামিন। আমিন তিনি যেমনিভাবে আমাদের রব তেমনিভাবে আমাদের পূর্বপুরুষের রব এখানে ভ্রান্তির কোনো সুযোগ নেই কিন্তু ফেরাউন সূক্ষ্ম চালাকি করে তার সভাসদদেরকে বিভ্রান্ত করতে চাইল মৌসা আল্লাহকে একটি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে আরেকটি প্রশ্ন করল বারবার কথা বলার মধ্যে বিঘ্ন ঘটালো এবং মৌসা আল্লাহ তিনিও মাথা ঠান্ডা রেখে সংক্ষেপে সেভাবেই জবাব দিলেন কারণ তাকে ফিরে যেতে হবে মূল প্রসঙ্গে মৌসা আলাহিসাল্লাম জবাব দিলেন পূর্ববর্তী লোকেদের খবর আমার রবের কাছে লিপিবদ্ধ অবস্থায় আছে কিতাবে লিপিবদ্ধ অবস্থায় আছে আমার রব তিনি বিভ্রান্ত হন না এবং তিনি ভুলেও যান না বারবার প্রশ্ন করেও ফেরাউন মুস আলাহ সাল্লামকে বিব্রত করতে পারছে না মুসা আল্লাহ সাল্লাম দরবারে এসেই রবের পরিচয় দেওয়া শুরু করেছিলেন এভাবে অমা বাইনা ইন ইনকোন কিনেন মুসাল্লাহল্লাম রবের পরিচয় দেওয়া শুরু করেছিলেন এভাবে যিনি আসমায়ের রব যিনি জমিনের রব এবং উভয়ের মাঝে যা কিছু রয়েছে সবকিছুর সত্যিকার যদি নিশ্চিত বিশ্বাসী হতে চাও ইনকুন্তুম কিনেন দরবারের লোকেরা মুসা আল্লাহামের কথা মুগ্ধ হয়ে শুনছে এবং এত সুন্দরভাবে যখন রবের পরিচয়কে মুসা আলাহিসাল্লাম পেশ করলেন দরবারে উপস্থিত সবার মধ্যে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 এটা নিয়ে চিন্তা করার কি দরকার কিন্তু ফেরাউন যখন দেখল লোকেরা মুগ্ধ হয়ে মৌসা আল্লাহিস্লামের কথা শুনছে প্রথমে সে তাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিতে চাইল সুরাতহা থেকে আমরা দেখতে পাই ফেরাউন বিভ্রান্ত ছড়িয়ে দেওয়ার জন্য প্রশ্ন করল তাহলে আগের যুগের অতীত যুগের লোকেদের অবস্থা কি হবে কিন্তু এরপরও মোসা আলাহিস্লামের সঠিক জবাবের কারণে লোকেরা যখন মুগ্ধ হয়ে মোসা আল্লাহামের কথা শুনছিল আমরা দেখতে পাচ্ছি ফেরাউন দরবারের উপস্থিত সবাইকে সাবধান করে দিল ধমক দিল সে বলল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 নিঃসংক জবাব দিলেন তিনি তোমাদের রব তোমাদের পূর্বপুরুষের রব ফেরাউন চূড়ান্ত অধৈর্য হয়ে উঠল কারণ লোকেরা মুসা আলাহামের কথা শুনছে এই সংলাপের ভারসাম্য চলে যাচ্ছে সাইদিনা মুসা আলাহামের দিকে আমাদেরকে মনে রাখতে হবে সাইদিনা মুসা আল্লাহাম তিনি ফেরাউনের কাছে এসেছেন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 যেখানে আলো সভামা বর্ণনা করে বলেছেন অতঃপর বল তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাব যেন তুমি তাকে ভয় করতে পারো বলছেন এরপর সে তাকে নিদর্শন দেখালো। বড় আয়াত দেখালো কিন্তু ফেরাউন মিথ্যারোপ করল এবং অমান্য করল এরপর সে এর বিরুদ্ধে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল কাজেই মৌসা আলাহিসাল্লামের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 কিন্তু সুহান আল্লাহ মুসা আল্লাহামের দাওয়াতের মাধ্যমে সুন্দর উপযুক্ত এবং সংক্ষিপ্ত জবাবে দরবারের লোকেরা মুগ্ধ যে দরবারের লোকেরা শুরুতে সাইদিনা মৌসা আল্লাহামকে নিয়ে তামাশা বিদ্রোপ করছিল তারাই এখন মনোযোগের সাথে মৌসা আলাহিস্লামের জবাবকে শুনছে ফেরাউন তার সমস্ত ধৈর্য হারিয়ে ফেলল চূড়ান্ত অধৈর্য হয়ে ফেরাউন তার পারিষদবর্গকে ধমক দিয়ে বলল আলা তাস্তা তোমরা কি শুনছ না সে কি বলছে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 চুপ করে থাকতে না পেরে সে বলে উঠল ইন্না রাসুল তোমাদের কাছে পাঠানো রাসুল সে তো নিশ্চয়ই এক মোসা আলাহামের বক্তব্যকে শুনছিল নিজের অজান্তে ফেরন বলে উঠল তোমাদের কাছে পাঠানো রাসুল উরসিলা ইলাইকুম যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে সে এক বদ্ধ উন্মাদ কিন্তু মোসা আল্লাহ তিনি এখানে এসেছেন আল্লাহর দাওয়াতকে পেশ করতে নিজের ব্যক্তিত্বকে উদ্ধার করার জন্য নয় মুসা আল্লাহাম নিজেকে রক্ষা করতে ব্যস্ত হয়ে গেলেন না তিনি রবের পরিচয় তাদের সামনে আরো সুন্দরভাবে পেশ করতে থাকলেন মোসা আল্লাহ সাল্লাম তিনি দরবারের লোকেদের মাঝে রবের পরিচয় পেশ করছেন মোসা আলাহ সাল্লাম বললেন কলা রব্বুল মশরিকি ওয়াল মাগরিবি মগরিবি অমা বাইনা মৌসা সাল্লাম বললেন তিনি পূর্ব পশ্চিম মাসরিক থেকে মাগরিব পর্যন্ত অমা বাইনা হুমা এবং উভয়ের মাঝখানে সব কিছুর পালনকর্তা সবকিছুর রব ইনকা কিলুন যদি তোমাদের বোঝার ক্ষমতা থাকে যদি তোমরা বুঝদার ব্যক্তি হয়ে থাকো এবং এই পরিচয় থেকে আমরা দেখতে পাচ্ছি ফেরাউন যেভাবে নিজেকে মিথ্যা রব বলে দাবি করেছিল সেটা মানুষদের সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠল কারণ মুসাল্লাম শুধুমাত্র এখানে জমিন নিয়েই বলেছেন মিশরের বাইরে ফেরাউনের কোন রাজত্ব নেই কাজেই রব হতে পারে কিভাবে সে রব্য কুমল হতে পারে মুসালাইস্লাম রবের পরিচয় দেওয়া শুরু করেছিলেন এভাবে তিনি আসমানের রব জমিনের রব এবং উভয়ের মাঝে যা কিছু রয়েছে সেই শুরুর বক্তব্যেরই অংশ কিন্তু মাঝখানে ফেরওন বারবার বিঘ্ন ঘটাল মুসালসাল্লাম মাঝখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে বাধ্য হলেন এবং সবশেষে মুসালসাল্লাম রবের পরিচয় তুলে ধরলেন একবারে চূড়ান্ত প্রসংহার টেনে তিনি বললেন যে জমিন সম্পর্কে যে জমিনের রাজত্ব তোমরা ফেরাউনকে দিয়েছ সেই জমিনেরও রব হচ্ছেন আল্লাহ ফাইনালি ফেরাউন চূড়ান্ত আপসেট হয়ে গেল কারণ তার ক্ষমতায় টিকে থাকার জন্য যেই লোকেদেরকে দরকার সেই মন্ত্রীসভা ক্যাবিনেট তার অন্যদিকে ঘুরে যাচ্ছে কাজেই ফেরাউন এবারে মোসা আল্লাহ সাল্লামকে ভীতি প্রদর্শন করল মূসা আলাহিসাল্লামকে ফেরাউন বলল তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্য হিসেবে গ্রহণ করো ইলা হিসেবে গ্রহণ করো আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করবেন সালাম কে হত্যা করলেই পারত কিন্তু ফেরোয়াল বলছে মোসাল সাল্লামকে সে কারাগারে নিক্ষেপ করবে উদ্দেশ্য মোহসা আল্লাহ সাল্লাম যেন ভীতির কারণে নিজের অবস্থানকে নিজের বক্তব্যকে নিজের দাওয়াতকে প্রত্যাহার করে নেন দরবারে মাত্র কয়েক মিনিটের দাওয়াতে সাইদিনা মোসা আল্লাহ সাল্লাম যে প্রভাব সৃষ্টি করেন। মুসা আল্লাহিসাল্লামকে হত্যা করলেও সেই প্রভাব থেকে মুক্ত হওয়া যাবে না বরং দিকে প্রচারিত হবে এই কথাগুলো বলার কারণেই মুসাকে হত্যা করা হয়েছে সমস্ত মিশরে মুসার দাওয়াত ছড়িয়ে যাবে অপরদিকে কারাগারের ভয়ে ভীত হয়ে মুসা আলাহাম যদি নিজের বক্তব্যকে নিজেই প্রত্যাহার করে নেন যদি তিনি বিরত হন থেমে যান অর্থাৎ যদি তাকে আদর্শগতভাবে পরাজিত করা যায় সেই ক্ষেত্রে ফেরওানোর উদ্দেশ্য সফল হবে সুহান আল্লাহ আল্লাহর মাহাত্ম তিনি সেই দরবারে এমন এক অবস্থা সৃষ্টি করে দিয়েছেন যেখানে ফেরাউন মুসার দাওয়াতকে পরাজিত না করা পর্যন্ত মুসাকে হত্যা করতে পারছে না এবং এভাবে আল্লাহামতালা সমস্ত যুগের কাফেরদের সামনে মুলা ঝুলিয়ে দেন তারা মরিতিকার পেছনে ছুটতে থাকে তারা মনে করে আরেকটু গেলেই তারা জিতে যাবে কিন্তু সেটাই তাদের ধ্বংসের কারণ হয় ফেরাউন মুসা আলাহিসাল্লামকে ভীত করতে চাইল কিন্তু মুসা আলাহাম ভীত হলেন না তিনি বুঝতে পারলেন এই সংলাপে ফেরাউন চূড়ান্তভাবে পরাজিত হয়ে গেছে তার কাছে বলার মতো উপস্থাপন করার মতো আর কোন যুক্তি নেই কোনো কথা নেই বলার মতো কিছু থাকলে অবশ্যই সে বলত সে প্রশ্ন করত যুক্তি দেখাতো। কিন্তু বলার মতো কিছু নেই বলেই সে এখন পেশি শক্তির ভয় দেখাচ্ছে তিনি বুঝতে পারলেন এটাই হচ্ছে উপযুক্ত সময় এই সংলাপকে আলোচনাতে ফেরাউনের পরাজয়কে চূড়ান্তভাবে সিল গালা করে দেওয়ার অলরেডি সেখানে তিনি কথার মাধ্যমে এই প্রভাব বিস্তার করেছেন প্রাধান্য লাভ করেছেন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 ফের বলল তুমি সত্যবাদী হলে সেটাকে উপস্থাপন করো এরপর তিনি লাঠি নিক্ষেপ করলেন মুহূর্তের মধ্যে তা সুস্পষ্ট এক অজগর সাপে পরিণত হয়ে গেল তিনি তার হাত বের করলেন সাথে সাথে সেটা দর্শকদের কাছে শুভ্র উজ্জ্বল আলো হিসেবে চমকাতে কি করবে? ফের প্রমাণ চেয়েছিলাম প্রমাণ উপস্থাপন করেছেন শুরুতে সাইদিন মুসাল্লাহ্লামের মৌখিক দাওয়াত এটাই যথেষ্ট ছিল এখন যে দুইটি মোজিজা আল্লাহ মহমদাল মুসাল্লাহামকে দিয়েছিলেন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 যারা নিজেদের বিশুদ্ধ ফিতরাতকে কলুষিত করেছে অন্তরকে দূষিত করেছে তাদের অন্তরে শত নিদর্শন থাকলেও কোনটাই প্রতিফলিত হয় না সাথে সাথে মেতে চিন্তাভাবনা বিশ্লেষণের সুযোগ দিয়ে পরবর্তীতে যখন দুইটি মুজিজাকে প্রদর্শন করলেন তখন তাদের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ রইল না ইনি সত্যিই আল্লাহর রাসুল আল্লাহর বার্তা বাহক যে দুইটি মুদিজা কালাস মহামত আল্লাহ মুসালামের সাথে দিয়েছিলেন সেই দুইটি মুদিজের দিকে আমরা লক্ষ্য করি প্রথমত লাঠি হাতে প্রথম এবং আল্লাহর জন্য হচ্ছে কর্তৃত্ব কোন জালিম শাসকের জন্য নয় সেই লাঠি পরিণত হয়ে গেল সাপে যখন ফেরাউন প্রমাণ চাইল সাপ শাস্তির প্রতীক আজাবের প্রতীক সুতরাং যে কর্তৃত্ব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 অপরদিকে কুফর হচ্ছে জুলুম কুফর হচ্ছে অন্ধকার মুসা আলাহিসাল্লামের হাতে রয়েছে আলো মুসা আলাইসালামের হাতে রয়েছে হেদায়াত মুসা আল্লাহ সাল্লাম সেই দুই নিদর্শনকে তাদের সামনে প্রদর্শন করলেন কিন্তু সত্য জানার পর সেই দরবারের লোকেরা ফেরাউনের অধস্থনেরা তারা কি করল তারা ফেরাউনের দিকে তাকিয়ে থাকল তার মুখাপেক্ষি হয়ে রইল আর ফেরাউন কি করেছিল ফেরাউন স্পষ্ট কুফুরি করেছিল ফেরাউন চিন্তা করল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 قال للملائحه حوله قال للملائحه حوله ان هذا لساحر عليم الله سبحان الله এটা বলেননি লিমান حولহু সবাইকে উদ্দেশ্য করে নয় সবার মধ্যে যারা মালা যারা প্রধান তাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে উদ্দেশ্য করে ফেরাউন পরামর্শ করল তাদেরকে উদ্দেশ্য করে ফেরাউন বলল ان هذا لساحر عليم নিশ্চয়ই এই ব্যক্তি একজন দক্ষ যাদুকর একজন জ্ঞানী যাদুকর সাহিরুন আলিম কিছুক্ষণ আগে ফেরাউন সে দরবারের লোকেদেরকে বিভ্রান্ত করার জন্য বলেছে তোমাদের কাছে পাঠানো রাসুল সে তো একজন জ্ঞানী ফেরাউন নিজেই নিজের বক্তব্যকে খণ্ডন করছে কিভাবে একই সাথে একজন ব্যক্তি বদ্ধ উন্মাদ হতে পারে আবার একজন জ্ঞানী জাদুকর হতে পারে হয়তো সে একজন বদ্ধ উন্মাদ অথবা একজন জ্ঞানী ব্যক্তি কাজেই ফেরাউন নিজেই নিজের যুক্তিকে খণ্ডন করে তার নার্ভাসনেসকে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 يريد ان يخرجكم من ارضكم بسحره فماذا تأمرون فرعون বলল সে তার জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় فماذا تأمرون অতএব তোমাদের কি মত তোমরা কি মনে করো লক্ষণীয় ফেরাউনের মতো স্বয়ংরাজী শাসক অধরাজী শাসক সে তার অধীনস্থদের কাছে ফেরাউন নিজেকে রব দাবি করেছে এই অর্থে তার অধীনস্থরা হচ্ছে তার غلام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 এরপর এক নির্দিষ্ট দিনে জাদু অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউড মিডিয়া ডট অর্ক অথবা ফেসবুক পেজ ডাব্লু ডবল ডট কম স্ল্যাশ অথবা চ্যানেল ডাব্লিউড ইউটিউব